الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى **14 সংক্ষিপ্ত হবে নিশ্চয় সফলতা লাভ করলো ওই ব্যক্তি যে পবিত্রতা লাভ করেছে وذاكر اسم ربه فصلى artare namilo aswad korlo bal tu'thirun alhayat ad-dunya kintu tumra partib jibon ke ogadi kardo wal akhiratu khayrun wa abqa otu akhirat hocche shorbottomo ar chirostay inna নিশ্চয় সফলতা সফলতা বলতে যা আমি চাই তা পেয়ে যাওয়া আর যাকে ভয় করি তা থেকে আমি যা পেতে চাই তা পেয়ে সফল হওয়া আর যাকে ভয় করি তাঁচে যাও এবারে আমাদের সকলই সকলেরই কামনা হলো জান্নাত পাওয়া প্রত্যেক মসের কামনা কি বলেন সবাই জান্নাত পেতে চান জান্নাতের আশা আছে তো যদি কেউ নিজেকে পবিত্রতা বা নিজেকে পবিত্র পবিত্র করতে পারে তাহলে সে সফল হয়ে যাবে আসল জিনিস হলো জান্নাত পাওয়া আর আরেকটা জিনিসের আমরা ভয় কোনটা তো জান্নাত আর থেকে মুক্তি লাভ করা এইটাই হচ্ছে আসল সফলতা দুইমত কারণে তবে কেউ যদি আল্লাহ বলেছেন ম্যান নিজেকে পবিত্রতা নিজেকে পবিত্র রাখে বা পবিত্রতা অর্জন করে তাহলে সে সফলতা যে লাভ করবে আর আমাদেরকে নিজের শিক্ষা দিয়েছেন কি বললেন তো জানা আছে না সবার জানা আছে যদি দুর্বলতা আসে ঘুম ঘুম ভাব আসে তাহলে ওই ঘুম ঘুম ভাবার জন্য চলে যায় এই জন্য একটু সচেতন কথা বলি প্রত্যেকটার কথা শোনার চেষ্টা করবেন আর পরবর্তীতে জিজ্ঞেস করা হবে বুঝতে আল্লাহ বলছেন আরেকটা গুঞ্চার সে তার রবের নাম নিল আর সলাভ দয়া করলো এই যে কথই বলেছেন পবিত্রতা অর্জনের কথা যত ইবাদত করবে সব রকমের ইবাদতকে সে সিরিফ থেকে মুক্ত রাখবে বুঝতে পারছেন যদি আপনি সিরিফ থেকে মুক্ত হয়। করেন তাহলে আপনি নিজেকে পবিত্র করতে পারলেন কি থেকে থেকে আপনি বলেন কিন্তু মনে আছে আল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযোগী নয় তাই না কিন্তু সে বলে ঠিকই তো কিন্তু রাত আলহামদুলিল্লাহ দেশে থাকতে আপনার শুনেননি অনেকে আব্দুল কাদের বাবা বাবা জিলানিকে রাখে শুনেছেন করেছে করেছেন কেউ কেউ করেছেন হ্যাঁ তাই বললাম একজন দুইজন না বাংলার মাটিতে বলে কিন্তু বাস্তবতা তার মধ্যে পাওয়া যায় না আল্লাহ এ বাদত করে বটে কিন্তু আল্লাহর সাথে সে নিজেকে পবিত্র করলো কিরকম ছেলে হচ্ছে না বাবা সাহায্যের কেটে যায় আগে থেকে মুক্ত হতে হবে তাহলে বুঝে গেল আপনি বলেছেন সত্যই বলেছেন কারণ দেখি এই সপ্তাহ করেছি কোনো তফসির না হালকা ওটা দায়ী তাফসির শেষ করা যাবে কারণটা বিশেষ করে কে সফল হবে কে দুনিয়াতে সফল হবে আছে সফল হবে তার কথা উল্লেখ করেছেন বলছেন ওই ব্যক্তি সফল হয়ে গেল যে নিজেকে পাঠ করতে পারলো আর তার রবের নাম নিয়ে আসল জিনিস হতে হবে কি বলেন আপনারা যখন আল্লাহর নাম নিবেন সম্পূর্ণ করতে হয় কালিমা যখন পাঠ করুন কালিমা তিবা সম্পূর্ণ বলবেন কি আপনি বক্তব্য শুনে ভালো মানুষ হবে কি প্রথম নম্বর আপনি হবেনি থেকে মুক্ত হবেন তারপর যদি আপনার নিজ তরিকে ইবাদত করেন কোন পদ্ধতি বানিয়ে নেই নেন এবার এই কবল হবে না লাই না এই ইবাদুটিবসর ইবাদত করেন কিন্তু এই ইবাদতার কখনো কবল হবে না কিন্তু কোন মানুষ কি কুটিবৎসর ভাসবে আমি উদাহরণ দিলাম কোন আমল যদি করো যে আমের পক্ষে আমাদের নির্দেশ নেই সে আমল আল্লাহ কোনো কবুল করবে না আপনি আমরা করি কথা হলো একসাথে শুরু বলে পাঠ করার পরে দেখুন কি সুন্দর পরে চলে আসে কিছু কবিতা তারপরে একসাথে পড়েন সবাই একটু বলবেন সামনে আরো একবার কয়েকবার দরু সরিপ করি মনোযোগ সহকারে পড়ি আর উঁচু শব্দে বলি খুবই সুন্দর লাগে এটা মানুষের কাছে খুব ভালো লাগে কারণ শয়তান এই আমলকে তাদের সামনে সুসজ্জিত করে তোলে এরকম কেউ কোন দলিল দেখাতে পারবে না আমরা বলি চলতে ফিরতে বলুন বলি আমরা আলহামদুল্লাহ বলেন কিনা আল্লাহর বলেন কিনা বলেন একসাথে মিলে এই মজুরি কখন আপনারা দেখেছেন বলি ভাই একসাথে বলুন আল্লাহ বলেছেন আচ্ছা আমরা কি চিনা কিছু কিছু কিছু বুঝি না আমরা আল্লাহ আমাদেরকে তার দিনের উপর সাবিত রাখবেন কেউ কেউ বলে তার বলে আমাদের বিরুদ্ধে কথা বলে তুই বাংলাদেশে মৌজুদ আমি জানি অনেক মানুষ একজন দুইজন এখানে যারা দিন প্রচার করছে এদের বেতন ততই হবে মাসিকা আপনারা যারা এখানে আসেন বললেন তো ঘর ভাই করে তাই যারা হক প্রচার করছে তাদেরকে গালি দিতে নাই বুঝে আসছে নাঙ্গচিত্র করে আসলে হাত মানতে তাহলে এই যে সম্পর্ক একটা হচ্ছে অর্জনে আল্লাহর সাথে আরেক সম্পর্ক হচ্ছে নবীর সাথে আর আরেক সম্পর্ক হচ্ছে আল্লাহ সৃষ্টির সাথে সাধারণ মানুষের সাথে কিরকম বলবেন ধ্যান আমি তো ভালো সলাপ করি হজ করি জাকাত করি সবই ঠিক আছে কিন্তু আরেকজনের সাথে আমার হিংসা আছে মন পবিত্র হলো কথা সঠিক না সঠিক মন অপবিত্র থাকতে হবে তোমার অন্য মুসলিম ভাইয়ের সাথে আমার রবি বলেন আল্লাহ আসলাম প্রতিবার যার মধ্যে আল্লাহ শুকুর যদি না থাকে প্রতি সোমবার বৃহস্পতিবার রবুল আলমিন তার তবে। যারা পরস্পরে হিংসা রাখে তাদেরকে মাফ করেন আপনি আমার সাথে হিংসা রাখলেন ব্যক্তিগত মাফ নেই আমি আপনার সাথে হিংসা রাখলাম ব্যক্তিগত মাফ নেই কথা বলছেন বৃহস্পতিবার সোমবার আল্লাহর কিভাবে পেশ করা হয় মানুষের আমল পেশ করা হয় এবারে আল্লাহর আলমী তাহলে বুঝে গেল এই যে পবিত্রতার সম্পর্ক আল্লাহর সাথেও আছে শুভ আল্লাহ সাথে আছে আর তার সৃষ্টির সাথে রয়েছে সাধারণ মানুষের সাথে রয়েছে যদি আপনার মন পাঠ হয় যদি মন পবিত্র হয় শিরিশ থেকে আপনি মুক্ত থাকেন এটা আসলে মানুষের সাথে মুক্ত থাকেন তাহলে আপনি মা বললেন কি বলছেন তাহলে একটা হলো আমার নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন শপথ যার হাতে মোহাম্মান রয়েছে উনি কে তাহলে এই শপথ কার হলো আল্লাহ বলছেন আল্লাহর প্রশ্ন খেয়ে বলছেন তোমরা পারবে না যদি আর তোমরা একজন মেরু হাত একজন আরেকজন ভালো না বাসো তাহলে তোমরা কি হবে না বললেন ইমানদার হবে না তারপরে আল্লাহ রসুন বললেন আমি কি তোমাদেরকে একটি বিষয় সম্পর্কে বলে দেব না যে বিষয়ের পরাম কি বলেন সালাম কি ইসলাম মানে কি সালাম মানে শান্তি সুরাহান দেখছেন শান্তি চাই অশান্তি চাই না তাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কিন্তু কিছু সংখ্যক মানুষ এই শান্তির ধর্মকে অশান্তির ধর্ম বানিয়ে দিচ্ছে ইসলাম ইসলাম ধর্মে যতটুকু শান্তি রয়েছে পৃথিবীর তাই তিনি নিজে হচ্ছেন রহমান কত দলিল রয়েছে শান্তি ইমান হবে আর যদি তোমাদের ইমান মজবুত হয় তাহলে তোমরা যাবে কোথায় আল্লাহ তুমি আমাদেরকে আচ্ছা এই যে সালামটা অনেকে আছে সালাম শুধু যাকে চিনে তাকে সালাম করে আর চিনলে না চলে যায় অথচ আমাদের উচিত হলো আমরা যদি জানি সে মুসলিম তাই তাকে চিনি বা না চিনি তাকে কি করবো সালাম করবো আমি কখনো কখনো এই জায়গায় কত বাইক ব্যস্তা বেশিরভাগ দেখলাম আপনারা তো যেমন আমার ঘুরি ঘুরি ছায় মানে থাকায় লোকজনকে সালাম করা এটা হচ্ছে আলামত আল্লাহ ইসলামকে প্রশ্ন করা হলো সর্বোত্তম ইসলাম কোনটা যদি বললেন কি বলা হয় আসসালাম জানেন সবাই উনি কে আসসালাম আলাইকুম বলেন ঠিক হ্যাঁ যদি আবার কেউ ওটাকে ফ্যাশন ফ্যাশন নাকি কি বলবেন আচ্ছা আমি মিত্র বলবো বললাম ভাইকুম কি বলেন এটা সাম হলো তাই সাম বলার আগেই চিন্তে হয় থাকে আসসালামু আলাইকুম স্পষ্ট করে ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো এসেlambda করে জমান বাকি বাকি সাম আলাইকুম বিউদুল্লাহি আলাইহি প্রকাশ হচ্ছে না কেউ যদি আপনাকে তাহলে বুঝা গেল অন্য কিছু বলছি যদি স্পষ্ট না হয় সে আমাকে বলছে তোমার ধু আপনি তোমার উপর ধর্ম হ্যাঁ তোমার ধর্ম তাই স্পষ্ট করে বলবেন ঘুম দরকার উচিত যখন দর্শন তখন সত্যি ঘুম চলে আসে হ্যাঁ আরে আগে ঘুম লাগি একটু করে আবার ঘুম চলে যাবে যখন খাবার ঘুম চলে আসসালাম আচ্ছা শুধু পরিচিত রূপকে স্নান করবেন না যেই মুসলমান যাই পরিচিত হোক অপরিচিত হোক করবেন শুধু সাহাবে দশ অন্যদিন পেশ করব কিন্তু এখানে যেহেতু এই আলোচনা এসেছে এজন্য এটা উল্লেখ করলাম সালাম আমবা প্রত্যেক মুসলমান কে করব আসসালামু আলাইকুম বললে দশ নেকি আর যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরও দশ নেকি আর যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তার জন্য কত হচ্ছে 30 নেকি 마শাআল্লাহ নেয়মতুন আযীম ওয়া নেকি নেয়মত ঠিক আছে অনেকে হয়তো বলবেন যে তো লম্বা সফল হল স্পষ্ট কি না সফল কিন্তু এই কিরকম এরপরে তার রবের নাম উল্লেখ করলো নাম নিল সরাতে দেয় করলো তাহলে বোঝা গেল জিভা নাড়াতে হবে মন্দির শুধু সব হয় না সদা যখন পড়বেন আল্লাহ জীবাণা আল্লাহ তারপরে সদাতে যেসব রয়েছে সব জীববাণ আড়িয়ে পড়তে হবে আমি আমার জীবনে ছোটবেলা একটা দোকানে ছিলাম যেকোন একটা দোকানে হঠাৎ করে একটা লোকই ওর কাছ থেকে একটা জিনিস কিনছে আর কি পারচেস করছে আর বাংলাদেশের বেশিরভাগ তো কণ্ঠ ভালো তাই না আওয়াজ শুনতে সবাই আরাম হচ্ছে আমি যে শুধুকে দেখা চুপ পরবর্তী সব শেষ বস এক চুপ বন্ধ করল অল্প সময় করে তার কাজ সেরে চলে গেলাম একদম ছোটবেলার কথা আমি যে লোকটি বিক্রি করছে তাকে জিজ্ঞেস করলাম সে কি করলো এরকম করলো কেন সে বলছে আমার কিরকম নাজ বলছে এটা মারিহুতের তৈরি করেন বাংলাদেশের মানুষ সবাই চেনে মার ই পৌঁছে গেছি কিছু বলতেছে এরকম চোখ বন্ধ করে মনে মনে সংকল্পের মাধ্যমে সলাতের কাজ শেষ করে দিয়েছে সবাই বললেন আচ্ছা করবে সে আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা দুনিয়ায় যত অলি এসেছেন আর আসবেন সবার মধ্যে সবচেয়ে বড় অলি আর বড় নবী আর বড় রসুল কে বলেন আল্লাহ কি এরকম করেছেন দাঁড়িয়েছেন ব্যায়াম করেছেন গির বলেছেন শুরু করেছেন এটা কি আপনি মুসলমান বলবেন কি এটা হায়ান বলা যায় না উল্লেখ নিজে করেছে এটা চতুষ্পৃষ্ট হবে জিবা নারাতে হতে এরপরে ফসল সলাধ করে আমরা যখন সলা আদায় করি শুরুতেই কি বলি না করতে হয় না গুজর করতে হয় এবারে যখন আমরা গুজু করি তখন কি বলে শুরু করি বলে আপনার অনেক কিছু করেন কি কেউ বলবেন না কে কে জানেন হাত তোলেন ছোটবেলায় যারা বলেছিলেন উজরুল আপনাদের থেকে পড়ে শুরা হবে কত হলো এই যে নিজেরা তারা ভাবে উচ্চারণ করে আল্লাহ ইসলাম জীবনে কখনো মৌখিক উচ্চারণ করেন যদি মৌখিক উচ্চারণ করে থাকতেন তাহলে শৌচাচার্য সম্পাদন করবেন কিরকম তার এইসব উল্লেখ পারে ভালো করে বুঝবেন তাই বলে কিছু বলতেন না আল্লাহ মনে মনে সংকল্প তারপর কি বলতেন ইসমিল্লা তার উজু নেয় তাহলে উজু শুরুতে বলতে হবে ইসমিল্লা আচ্ছা উজু শেষ উজু শেষ করার পরে আমরা বলি আপনারা তো একটু আগে শিখলেন আর এর সাথে সাথে আরেকটা শিখেছেন আর কি বলেছে যখন সদা শুরু করে তখনই বলে আল্লাহর নামে সফল হলো যে নিজেকে করলো আর তার রবের নাম নিয়ে সলাদ দয়া করো তাহলে বুঝে গেল সলাদ যদি মানুষ পড়ে তাহলে সফল হবে আর যদি না সে সাফল্য লাভ করলো সফলতা লাভ করলো জিনজিকে পাঠ করলো আর রবের নাম নিয়ে সলাধান বরং তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার অথচ আঘাত হচ্ছে সর্বোত্তম আর চিরস্থায়ী হ্যাঁ পর্যন্ত ডিউটি করলো জোর সহাত হয়েছে ঘরে চলে যায় ওই সহ তো কি করলো জীবনকে যখন হয় না উঠতে পারি না কি সব ঠিক আছে রাত পর্যন্ত নেট দেখে ঘুমায় আবার শ্বুককে দেখায় এটা বলেছি নাকি বলে তো কেউ কেউ আছে আর না অন্য কিছু করে আর রাত নষ্ট করলো আর ফজরের সময় শানের আওয়াজ আল্লাহ করে আওয়াজ আওয়াজকে গ্রহণ করে সে ঘুমিয়ে দিল তো সে কি অপরাধীরা কিনা اللهم قالوا بل تغفروا للحياة الدنيا والآخرة خير وأبقى و تجو آخرة تشربت و ارتيرستي لذلك ما يقولون انشاء الله آخرات الدنيا آخرات لذلك ما يقولون انشاء الله الله تُمع من التوفيق إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى اللهم قالوا بل تُمع دنيا لديك اغراد আখরাত আল্লাহ কাছে আল্লাহ জানা আমাদের সকলকে তার বিধিবিধান মেনে চলার তিদান করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মাফ করো الله اشفِ تاريب و ثابيس وارحموا انت يا مدره حفاضتكم آمين. اماده ایمان تزাকরে দাও। আমিন। আল্লাহ আমাদেরকে সমৃদ্ধি বাড়িয়ে দাও। আমিন। জ্ঞান বাড়িয়ে ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار। اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الاحياء منهم والميتين برحمتك يا ارحم الراحمين। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خير